নিঃসন্দেহে আমি কুরআন অবতীর্ণ করেছি ফি লাইতুল কদরি মহিমান্বিত রজনীতে আর আপনার কি জানা আছে যে মা লাইলাতুল কদর মহিমান্বিত রজনী কি লাইলাতুল কদরী মহিমান্বিত রজনীত অবতরণ করেন প্রতিপালকের নির্দেশে মিঙ্কুল্লি আমরিন প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে সালায়ামুন শুধুই শান্তি হিয়া সে রাত্রি থাকে আত্মা মাতুলা ইল ফাজরি ফজর উদিত হওয়া পর্যন্ত